আমাদের দেশে অনেকেই হুজুরে ক্যাবলা বলে থাকেন ক্যাবলা বলা হয় কেন ক্যাবলা বলার কারণ আছে কাবলা বলার কারণ হলো মানে দুইভাগে ভাগ করা হয়েছে একটা এলমে শরীয়ত মারবত কোরআন হাদিস কিন্তু ওইভাবে ভাগ করা হয় এটাকে পূর্বেকার কোনো কোনো ওলামাইকার বাক করছেন যে একটা এলমে শরীয়ত একটা এলমে মারেফত তো এলমে মারেফতের মধ্যে গিয়ে এই অ্যালেমটা অর্জন হবে কিভাবে শরীয়ত কোরআন হাদিস থেকে অর্জন হবে এলমে মারেফতটা কিভাবে অর্জন করতে হবে তো এটার জন্য তারা অনেকগুলো ফর্মুলা অনেকগুলো বিধি এটার উপরে আবার অনেক রিসার্চ গবেষণা অনেক কিছু হয়েছে যুগে যুগে এবং গবেষণা করে মানুষের মাথা থেকে পা পর্যন্ত দশটা লতিফা আবিষ্কার হয়েছে মানুষের শরীরে দশটা লতিফা আছে একটা হলো কাল তারপরে আছে রুখ তারপরে আছে খফি তারপরে আছে আখফা তারপরে আছে নফস, তারপরে আছে আব আতেশ খাক ভাত এরকম দশটা লতিফা আছে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এই এক এক লতিফার আবার এক এক বৈশিষ্ট্য আছে আবার এক এক লতিফার এক আছে দশ লতিভতে চানিকিরতের হবে আর কোন জিকির এই লতিফা গুলো দমন করার জন্য কোন জিকির হবে শুধু ইহ্লা আবার কোন জিকির হবে শুধু হু হু হু আবার কোন জিকির হবে আল্লাহ হু বিভিন্ন তরিকা বিভিন্ন পদ্ধতি বিভিন্ন কিছু আবিষ্কার হয়েছে এখন যখন আপনি আমি বা যুগে যুগে যেকোনো ওলামাইকার তাদের কাছে প্রশ্ন করলেন যে এই যে জিনিসগুলা বলতেছেন যে এই তরিকার জন্য এইভাবে জিকির করতে হবে এই তরিকার জন্য এইভাবে করতে হবে এই লফার জন্য হবে। এই কথাগুলো কোরআন হাতে তখন এটার উত্তর হইল যে এলমটা দুই ভাবে আসছে একটা কাগজ কলমে আসছে আর একটা সেনা বসে আসছে এলেম দুই ভ্যাব আসছে একটা এই লেখন কারণ এটা কোরআন দিচ্ছে নাই দেখা হবে কোথা থেকে উনি একটা জবাব তো ঠিক করতে হবে জবাব হইলো যে এটা সিনা বসি এই এলমটা সিনাশিনে যায় মানে আপনি আমার মুড়ি ধোবেন তখন আমার সিনা থেকে আপনার সিনে যাইব আপনার সিনা থেকে আরেকজনের কাগজে কলমে পড়তে গেলে যদি হয় তাহলে আপনার সিনা আমার সিনার দিকে যদি না হয় তো এটা এক সিনা থেকে আরেক সিনে যাবে কেন তখন আবিষ্কার হয়েছে বাস এবার জিকির করার সময় আপনি যখন এখন সৃষ্টি করতেছেন তো আপনি করার সময়ের নিয়ত করবেন সাহেব কাবলার তরফ মোতাবাজা আছে মানে আমার কলব যাবে ফির সাহেব কাবলার কলবের তরফ ফির সাহেব কলব দাদা ফির সাহেব থেকে আস্তে আস্তে উপরে যাবে উপরে যাবে সরালাম থেকে আরশা যাবে অর্থাৎ এটা বাংলাদেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে ইন্ডিয়া থেকে পাকিস্তান যাবে পাকিস্তান থেকে ইরান যাবে ইরান থেকে আবার সৌদি আরব যাবে সৌদি আরব থেকে হয়তো উপরের দিকে যাবে এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরে এই যে হুজুরের দিকে হলো মুসলিমদের ক্যাবলা হবে মসজিদে হারাম আল্লাহাকে স্পষ্ট বলছেন যে পাল্লি মসজিদ এল হার মসজিদে হারামে কাবলা আরেকজনের কাল বা আমার ক্যাবলা হবে কেন আর ক্যাবলা যদি হইতো তো কালবেই সর্বপ্রথম করলেন না তো সাহাবাই কেন যদি ওই জিকির না করে সিনা যদি আলম না পায় আমাদের ওই সিনা বসেনের এলেম দরকার কি এবং সিনা আলমের জন্য কত দলিল যে মাওলানা রুমি হ্যাঁ কিন্তু ওইমে শরীয়ত শিখছেন কিন্তু মারফত শিখতে পারেন তো উনি যখন শুনলো যে আলমে মারফত নামে আরেকটা এলম আছে উনি বিশ্বাস করেন না এই জাতীয় কোন এলম নাই তো উনি একদিন শামসেতীব্রিজি তখন উনার কাছে গেছেন ওনার দার সব কিতাব নাই বখারি শরীফ শরীফ নেই কিছু নেই এখন চিন্তা করে আমার কিতাব পই গেল কিতাব না থাকলে তো আমি পড়ামুখী আমার সব এলেম তো কিতাবে তো শামসেতীব্রিজি আসি বললেন যে শোনেন আপনার যদি কিতাবের দরকার হয় তো এই পুকুরের মধ্যে আছে আমি তুলে দিতে পারি এতম শিখলাম কোরআন হাদিসের কিন্তু পুকুরের মধ্যে কিতাব পড়লো কিতাবের পাতা ভিজলো না সব কিতাব আবার তুলে দিছে আমাকে তখন মালনার বলতেছেন মানুষ গোলামি করবে কার আল্লাহ এখন মাওলানা রুমি এত কোরআন হাদিস পড়িও গোলামি করতে গেছে কার শামসেতী ব্রিজের শামসেতী ব্রিজের গোলামি করি তো ওইম পাইছে। সেটা দেখবেন কিন্তু বাংলাদেশে যদি একজন মানুষ নিকোজ হয়ে যায় সেটা জানে না সিনা বিনিয়ার এলম হইলে এরকম এলেম বাংলাদেশে কতগুলো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যারা যদি হয়রাম। ওনারা একটু চোখ বন্ধ করলে সিনাব দিয়ে বের করে দিলেই তো হয় যে এটা অমুক জায়গায় আছে তোমরা খুঁজো তারপরে লঞ্চ ডুবে গেছে আমাদের দেশে এখানে লঞ্চটা খুঁজে পায় না যেগুলা দরকার নাই সেগুলা ওইমে বের করা যায় আল্লাহ আমাদের সবাইকে সহি কোরআনার হেদায় দান করুন